আসসালকুম রহমতল আলহামদুলিল রবিলামসলাতাম আলয় আশ্রফিলাম্বিয়া সলিন নবীন মহমদ ওলা তবাহ বসান আলাম ইবন الله عليه মারাম মিন আদিল্লাতি বাব হাজা। সম্মানিত দর্শক শ্রোতা পৃষ্টি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমরা যথারীতি ধারাবাহিকভাবে দার্শে হাদিস আপনাদের প্রিয় অনুষ্ঠান আমরা চালিয়ে যাচ্ছি আপনারা এ থেকে উপকৃত হবেন এটাই হবে আমাদের আশা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই দার্শে হাদিস বলার এবং শোনার জানার তৌফিক দান করেন আল্লাহ আমিন এ পর্যায়ে ইমাম ইবিন হাজার আসকরিম রহমাতুল্লাহ আলাইয়ের যে নির্বাচিত কিতাব আমরা বলেছিলাম বুলুগুল মারাম এই বুলুগুল মারাম অত্যন্ত একটি চমৎকার হাদিসের গ্রন্থ যার মধ্যে ইমাব ইবিন হাজার আসকরিম রহমতুল্লাহ আলাই যিনি হাদিস বিষয়ে মহাপণ্ডিত ছিলেন সুন্দর করে সংক্ষিপ্ত আকারে হাদিসের আলোকে আমাদের জীবনের যত মাস মাসাইল যত বিধান আহকাম আমাদের কাছে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন যখন একজন মানুষ প্রমাণ সহকারে তার বিষয়টা জানতে পারে তখন সেটা আমল করতে এবং অন্যের কাছে বলতেও তখন নিজের মধ্যে একটা শক্তি পায় একটা বল পায় এবং এটা তার মনের মধ্যে একটা সন্তুষ্টি হয় যে না আমি যা করি তা সঠিক করি আর এটা আমাদের প্রি হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রেখে যাওয়া কোরআনে অথবা হাদিসে এর প্রমাণ রয়েছে আসুন ইমাবিব রাহাজ আসক রহমাতুল্লাহ আলাই পবিত্রতা পর্বে একাধিক অধ্যায় নিয়ে এসেছেন তার মধ্যে আমাদের ছয়টি অধ্যায় শেষ হয়ে গেছে এবার আমাদের কাছে সপ্তম অধ্যায় যেটা হলো কি বাব আদা বে ইল হাজা হাজাত পূরণের অর্থাৎ পেশাব পায়খানার পূর্ণ করার কিছু আদব রয়েছে কিছু নিয়ম রয়েছে কিছু নীতিমালা রয়েছে যেটা আমাদের নিজেদের মেনে চলা উচিত কারণ এগুলি আদব মেনে চলতেন আমাদের প্রিয় হাবিব মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম আর তিনি আমাদের জন্যে মডেল লাকাত খানুমফি রাসুল ইস তোমাদের যত কিছু আমি উজু কিভাবে করবো আমি পেশাব পায়খানা কিভাবে করব এর আদব কি হবে এর পদ্ধতি কি হবে এগুলি সবই তিনি করেছেন কারণ তিনিও মানবিক গুণে গুণান্বিত ছিলেন প্রথমেই আমরা শুরু করি আনাস বিন মালিক রাজি আল্লাহ তালুর হাদিস ইমাম হাজার বলেন যে আনাস বিন মালিক যিনি রাসুল সাল্লাহাল্লামের খাদেম ছিলেন মদিনাই যখন আল্লাহনবী হিজরত করে গেলেন যার যতটুক সামর্থ্য ছিল সেটা দিয়ে রাসুলের দিন দিনের সহযোগিতা করার চেষ্টা পেলেন ওমসালাইম আনাস রাজি আল্লাহ তালহর মা তার ঘরে একটা সন্তান ছিল আনাস দশ বছর বয়স আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির করলেন ইয়া রাসুল এটা আপনার খাওয়াদেন আমার এই বাচ্চা দিয়ে আমি খিদমত না নিয়ে আপনি আমাদের হাবিব প্রিয় রাসুলের খিদমতের জন্য আমি নিয়োগ করে দিলাম সুফান আল্লাহ এ আমরা বুঝতে পারি যে যে যেটা দিয়ে সম্ভব দিনের সহযোগিতা করা সাহায্য করা খিদমত দেওয়া যা যতটুকু সম্ভব ততটুকু করা কি আমাদের জন্যে উচিত আনাসবিন মালিক রাজিয়াল্লাহ তালা আনু ইতিপূর্বে আমরা বলেছি রাসুলের দশ বছর খিদমত করলেন তিনি বলেন যে দশ বছরের খিদমতে আল্লাহর হাবিব সালাম কোন কাজ করতে বললে যদি না করেছি তো বলে নাই কেন করো নাই ধমকাধমকে রাগঝাল কিছুই করেন নাই জিজ্ঞাসাই নাই যে কেন করো নাই আবার কোন কাজ যদি বলেন নাই করতে আমি করে ফেলেছি ভুলে বা অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত তো আমাকে এ কথাও বলেন নাই যে কেন করেছ একটা মানুষের তার মানুষ সবাই যদি বলে লোকটা ভালো সার্টিফিকেট দেয় বাবা মা আত্মীয় সজন বন্ধু বান্ধব টিচাররা আর স্ত্রী বলে যে না তো না হবে তার সার্টিফিকেট এ কথা হারিস দ্বারা প্রমাণিত খাই এরকম খাই আল্লাবী বলেন তোমাদের মধ্যে উত্তম সর্বোত্তম ব্যক্তিকে যে তার স্ত্রীর কাছে উত্তম তার আপনি ভালোনামন্দ না মন্দ সার্টিফিকেট স্ত্রী যদি বলে ভালো ভালো না হলে ভালো না দুই নম্বর হলো খাদেম যারা কর্মচারী যারা বাড়িতে কাজ করে সাথে থাকে এরা কিন্তু আসল চেহারাটা বলতে পারবে ভালো না মন্দ তিন নম্বর হলো একেবারে যারা আপনার প্রতিবেশী প্রতিবেশীরা বলতে পারবে লোকটা ভালো না এরপরে যেটা হলো একেবারে যারা পরম বন্ধু নিজের বন্ধু যারা বন্ধুর সামনে মানুষ তার আসল চেহারাটা ফুটে উঠে তার চরিত্রটা ফুটে উঠে ওখানে কোনো কৃত্রিমতা বা ওইখানে কিছু গোপন রাখার চেষ্টা করে না সবকিছু তালান বলেন রাসুল্লাহ সালসাল্লাম যখন টয়লেটে যেতেন তার হাজত পূরণের জন্য পেশাব বা পায়খানার জন্যে কাল আল্লাহু আগে প্রবেশের আগে এই দোয়াটা আমাদের পড়তে হবে দোয়াটা কি আল্লাহিকা মিনাল খাবাইস। মিনাল খুব অথবা মিনাল খুব দুই রকমই পড়া খুব যাই খুবসি খুব খুবসি তাহলে এই দুয়াটা পড়া আমাদের জন্যে একটা সুন্নত আপনি যখন টয়লেটে প্রবেশ করবেন তখন এই দুয়াটা পড়ে নিয়ে এর পরে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে এগুলি আদবের মধ্যে এজন্যে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে দুয়া এটা অর্থ কী কেন আল্লাহনবী এই দোয়া পড়তে বলেছেন এর মধ্যে আল্লাহনবী শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ হম্মা অর্থাৎ হে আল্লাহ এমনি আউজিকা আমি পাঠা চাচ্ছি আশ্রয় চাচ্ছি তোমার কাছে মিনাল খবুজ অর্থাৎ জিন শয়তানের কাছ থেকে ওয়ালখাবা এস এবং মহিলা জিনের কুদৃষ্টি এবং তার খারাবি থেকে তার বুড়াই থেকে আমরা পাঠা চাচ্ছি আমরা বাকি আলোচনা পরবর্তীতে পূর্ণ করবো একটি ছোট্ট ব্রেকের পরে ধন্যবাদ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 মহান আল্লাহর পক্ষ থেকে প্রতি সর্বশ্রেষ্ঠ বাণী বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে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 চলছে এক জোয়ারের প্রচন্ড ঝড়ে লন্ড রসুল্লাহ আলী সাল্লামের সুন্না ই সরুপথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয় পাঁচ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 সালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু সময় তো সুধী দর্শক ও শ্রোতা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে এসেছে আপনাদের কাছে বলছিলাম যখন বাথরুমে বা টয়লেটে কেউ প্রবেশ করবে তখন আদব হলো রাসুল্লাহ সাল আলসালাম যে দোয়া পড়ে প্রবেশ করতেন সেই দোয়া পাঠ করে আমরা প্রবেশ করব সেই দোয়াটি হলো আল্লাহ ইন্নি खुबी वाल अर्थ हलो आल्ला जिन नारी पुरुष शैतान अनिष्ट खराबी बुराई थनारे आश्रय प्रार्थना कर आगे हमें बोले बाथरूम टयलेट शयतान एक थार स्थान मानुष जख टयलेटे प्रवेश कर दुआ छाड़ा तक जेहतु तार शरे কাপড় থাকে না বি থাকে শয়তান তখন কিন্তু ওই নিয়ে তামাশা করে আর হাসে এই জন্য হাদিসে অন্য বরণে আছে যে আল্লাহ আগে পড়তে বলতে বিসমিল্লা বিসমিল্লা আল্লাহনি আউবুসি খাব যখন যখনই বিসমিল্লা বলে দুয় পড়বে তখন শয়তান এবং বাথরুমে টয়লেট করার জন্য যিনি প্রবেশ করবেন তার মধ্যে খানে একটা পর্দা পড়ে যাবে শৈতান আর এই যে একটা বিশেষ অবস্থা মানুষকে আর দেখতে পাবে না সে হাসি তামাশাও আর করতে পারবে না এবং আরও একটা কথা মনে রাখতে হবে এই দুয়া না পড়ে প্রবেশ করলে শৈতানটা পুরান সময় আক্রমণও করতে পারে সেই জন্যে শৈতান থেকে বাঁচার জন্যে আমাদেরকে এই দুয়াটা পড়া অত্যন্ত আমাদের প্রয়োজন বিশেষ করে ছোট ছেলে মেয়েদেরকে যখন এই টয়লেটে প্রবেশ করবে তাদেরকে এই দুয়াটা শিখিয়ে দেওয়া দুয়া না পড়ে যেন প্রবেশ না করে অনেক সময় দেখা যায় ভালো ছেলে ভালো মেয়ে সুন্দর টয়লেট থেকে বের হসেছে তার জন্য শারীরিক অবস্থার পরিবর্তন বা কিছু একটা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এজন্য আমরা বিশেষ করে মা বোনদেরকে বলবো আজ কম্পিউটারের যুগ হয়েছে আপনার ভাষা দিয়ে আরবি সহ টয়লেটের উপরে সাইডে লাগাই দেন বা বাচ্চা যাবে স্মরণ করে দেন বলো এই দুয়া একদিন দুই দিন তিন দিন চার দিন দেখা যাবে আপনার ওই ছোট্ট কচিমণি সেও দোয়া পড়ে টয়লেটে যাওয়ার আদবটা শিখে দিচ্ছে অনেক দেখা যায় যে জানা মানুষও আমুল করে না কারণ না হওয়ার কারণ এটা হয়ে থাকে আমরা এই যে পায়খানা করার আদবের মধ্যে এই গুরুত্ব দর্শক মন্ডলীকে আমরা এরপর ইমাম ইবাহুল্লাহ من ماء وانا ذاتاً بالماء متفق علي انس بن مالك رضي الله تعالى عنه بولين جهت جه رسول الله صلى الله عليه صل وسلم جخون توائلتر پور بشكورتين تخون آمين وعمار متو آرو یك جون اكتا غلام ماني جوبوك بابالوك امرا رسول الله صلى الله عليه وسلم ارى پاني ار اكتا بولوم تار جوني حضير রাসুসাল্লাম যখন টয়লেটে যাওয়ার জন্য তিনি বের হতেন বা আমরা বুঝতাম যখন তিনি টয়লেটে যাবেন টয়লেট বলতে তখন কে বলা হতো খালা খালা মানে খালি জায়গা খালা বলা হয় খালি জায়গা কারণ তখন মদিনার যারা মানুষ ছিলেন তারা কিন্তু বাড়ির মধ্যেই বাড়ির আশেপাশেই কিন্তু টয়লেটের ব্যবস্থা ছিল না ওই দূরে এখন যেখানে বাকিউল গার্কাদ কবরস্থান রয়েছে এরও পিছনে নিচু জায়গা ঘরে কিছু গার্কাদ নামক গাছ ছিল ওর আড়ে গিয়ে সেখানে কি করা হতো মানুষজন তাদের হাজাত পূরণ করতেন পায়খানা করতেন তো যখন নবী ওই হাজাত আল্লাহরণের জন্য পেশাব পায়খানা করার ওই টয়লেটের দিকে যেতেন তখন আনাসবিন মালিক দেখেন টের পেয়ে যেতেন আর তাই তিনি এবং তারই মতো আরেকটা বালককে নিয়ে আল্লাহর নবীর জন্য কি করতেন বর্তনে করে পানি আর একটা বল্লম সাথে করে নিতেন ফয়াস্তানজি বিলমা আল্লাহন আলিসাল্লাম তার পরিজন মেটানোর পরে এই পানি দিয়ে তিনি কি করতেন তার শৌচ কার্য পূর্ণ করতেন এই হাদিসটা আমরা প্রথমে বলব যে ইমাম বোখারি এবং মুসলিম বর্ণনা করেছেন বিশুদ্ধ হাদিস হাদিসের সবচেয়ে বিশুদ্ধ কিতাব হল বুখারি এবং মুসলিম বুখারি মুসলিম যদি হাদিস কোন বর্ণনা করেন তাহলে বুঝতে হবে হান্ড্রেড পার্সেন্ট হাদিসটি এই রাফুল সাল্লাহ সাল্লামের হাদিস বলে সাব্যস্ত হয়েছে এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম প্রথমত আমরা বুঝতে পারলাম যে মানুষের প্রয়োজন আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে দিয়েছেন পেশাব পায়খানা এটার জন্যে নির্দিষ্ট এমন একটা জায়গা বানানো এবং সেটা জন্য মানুষের চোখের আড়ালে হয় যেটা পরবর্তী হাদেশে আসবে আর কেউ যদি কোনো একজন সম্মানিত ব্যক্তি বাবা হোক মা হোক ওস্তাদ হোক তিনি যদি টয়লেট করার জন্যে যান আর ছোট বাচ্চারা বা কেউ যদি তার পানি বা প্রিয় জিনিস আগিয়ে দেন সেটাও এখান থেকে আমরা যাই বুঝতে পারলাম আল্লাহ নবী আস্লা তাল্লাম পানি দিয়ে তো শৌচ কাজ করবেন বোঝা গেল বললম কি জন্যে বললম নেওয়ার কারণ ছিল এই যেখানে গিয়ে পেশাব করবেন ওইখানে বল্লমের আগাল দিয়ে বা বর্ষার আগাল দিয়ে ওটা একটা কী করে ওটাকে একটু মানে খুঁদে নিতেন বা একটু গর্ত করে নিতেন কারণ শক্ত মাটির উপরে যদি পেশাব করা হয় তাহলে সেটা ছিটে ব্যাক করতে পারে নিজের শরীরে কাপড় চুপড়ে আর পেশাব গায়ে লাগলে সেটা কোথায় লাগলো কেমন লাগলো পরিষ্কার করার ব্যাপারটা কঠিন হয়ে যায় বুঝা যাচ্ছে ওইটা এই জন্য ওইটা পরিজনে মালিকটাকে একটু নরম করে নিয়ে তারপরে সেখানে পেশাব করলে পেশাব ছিটে আসার আশঙ্কা থাকে না এখানে আরো যেটা আমরা জানতে পারলাম সেটা হলো জাল্লার নবী আলহিস্লা তাল্লাম শুধুমাত্র পানি দিয়ে তিনি শৌচ কার্য পূর্ণ করলেন এখানে কোনো ঢিলা বা কুলুক বা পাথর বা টিস্যু ব্যবহার করেন নাই মনে রাখতে হবে আল্লাহ নবী সালাম পেশাব পায়খানা করার পরে মাটি দিয়ে পরিষ্কার করেছেন বা পাথর দিয়ে বা ঢিলা দিয়ে কুলুক দিয়ে অথবা পানি দিয়ে পরিষ্কার করেছেন এই দুইটাই সই হারিস দ্বারা বিশুদ্ধ হারিস দ্বারা প্রমাণিত কিন্তু আগে মাটি বা টিস্যু বা পাথর ব্যবহার করার পরে এরপরে পানি ব্যবহার করেছেন এই ধরনের কোনো সই হারিস দ্বারা আমাদের কাছে প্রমাণিত নেই অতএব পরিজন ছাড়া কেউ মনে করে যে পানি ব্যবহারের আগে অবশ্যই টিসু বা অবশ্যই ঢিলা বা অবশ্যই কুলুক ব্যবহার করতে হবে আমরা বলবো আহাতে দলিল আপনি দলিল দেন আমাদেরকে তাহলে আল্লাহ নবী আহিসাল্লাম হয় মাটি ঢিলা কুলুক অথবা পানি দিয়ে তিনি তার শৌচকার্য করেছেন পরিষ্কার করেছেন দুইটা এক সঙ্গে করেছেন বলে কোন সই হারিস দ্বারা আমাদের কাছে বিশুদ্ধ হারিস দ্বারা প্রমাণিত নয় অতএব কাউরি যদি পরিয়োজন হয় নিঃসন্দেহে মাটি দিয়ে পরিষ্কার করার চাইতে পানি দিয়ে পরিষ্কার করা উত্তম এরপরে মাটি দিয়ে আর যদি কেউ মাটি নিয়ে এরপরে পানি নেয় তাহলে তো আরো ভালো তবে মনে রাখতে হবে জরুরি মনে করা বা করতেই হবে তাছাড়া হবে না এমনটা কিন্তু ঠিক হবে না যদি জরুরি হতো তাহলে রাসুসাল্লাম করতেন বা আমাদের করার জন্য নির্দেশ দিতেন এ পর্যা আমরা বলব যদি কাউরি প্রিয়জন হয় কারই হয়তো পেশাব ঝরে বা কারই হয়তো রৌদ্র থেকে এসেছে পেশাব ঠিকমতো হচ্ছে না পরবর্তীতে বের হওয়া আশঙ্কা রয়েছে পরিজন যদি হয় বা পায়খানা করার পরে যদি এমন অবস্থা যে পানি দিয়ে সেটা পরিষ্কার হওয়া যথেষ্ট হবে না কারণ এক এক সময় পেট যদি খারাপ থাকে বা অনেক সময় পানি কম আছে তাহলে ক্ষেত্রে দুইটাকে একসঙ্গে করা তখন তো প্রিয়জন তখন তো আমাদের করতে হবে তবে মনে রাখতে হবে যে পাকা টয়লেট মসজিদের হোক বা যেটা মানুষজনের বিভিন্ন রেল স্টেশনে বা বাস স্টেশনে বা বিভিন্ন জায়গাতে যেটা বানানো হয় যেটা সবার জন্যে যেটাকে বলা হয় সবার মানে জন্যে যেটা ব্যবহারযোগ্য এমন জায়গাতে গিয়ে ওই টিস্যু বা ঢিলা এটা ওটা দিয়ে ওই টয়লেটগুলিকে নষ্ট করে দেওয়া এটা কিন্তু মোটেই ঠিক হবে না আরও মনে রাখতে হবে জনের সময় পরিজন আছে তাহলে ওই বাথরুমের ভিতরে ঘেরার চৌহদির মধ্যেই আপনি সেটা আপনি দাঁড়িয়ে সেটাকে পরিষ্কার করতে পারেন প্রয়োজন যদি হয় কিন্তু আপনি আপনার লজ্জাস্থান ধরে হাঁটাহাঁটি করবেন বা কমর ভাঙা ভাঙি করবেন এগুলি কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত নয় বরং এগুলি আদবের খেলাফ বলে আমরা আপনাদেরকে বলবো এগুলি আদব কখনই হতে পারে না কারণ ইসলামের এর মধ্যে একটা রুচির ব্যাপার রয়েছে এর মধ্যে একটা লজ্জার ব্যাপার রয়েছে এর মধ্যে একটা শারীরিক ব্যাপার রয়েছে এজন্য আমাদের মনে রাখতে হবে এজন্য ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই বলেছেন উনি একজন মহাপুণ্ডিত ডাক্তারও ছিলেন যে যখন লিঙ্গ ধরে কেউ টানাটানি করে হাঁটাহাঁটি করে তখন উপর থেকে যে পানির মূত্রথলিতে পানিটা জমে ওইটা আবার বয়ে বয়ে সামনের দিকে চলে আসতে থাকে কারণ এটা অসার সিস্টেম একটা গ্লাসে পানি যখন আপনি নিয়ে ফেলাই দিবেন দু এক ফোটা থাকতে পারে কারণ তার মধ্যে অসার নেই কিন্তু আল্লাহ রাব্বুল আরামিন পুরুষদের ক্ষেত্রে একটা অসার বানাই দিয়েছেন মূত্র পানি যখন মানুষ পান করে শরীরের চাহিদা পূরণ হওয়ার পরে অপরিজন্যতা মূত্রথলির মধ্যে জমা হয় যখন একটা লোড অতিক্রম করে তখনই কিন্তু প্রয়োজন হয় পেশাব করার পেশাব করলে সেটা চলে যায় আবার সেখানে বয়ে বয়ে মূত্রথলির মধ্যে পানি জমে বা পেশাব জমে এখন যদি আমি সেটাকে তার অসারটাকে টেনে নষ্ট করে ফেলি ঢিল করে ফেলি তাহলে তো পানি বের হওয়ারই কথা এই জন্য আমরা ইসলাম আমাদেরকে সুন্দর কারণ এইটা যদি নষ্ট হয়ে যায় পেশাব সবসময় ঝরতে থাকে এটা সমস্যা এজনে নিজে বানিয়ে সমস্যা বানিয়ে নেওয়া তো কখনই ঠিক হতে পারে না আর মহানবী মোহাম্মদ বেঁধেও দেন নাই নিজেও করেন কিছু অতিরিক্ত করা এটা কিন্তু সমুচীন হবে না বরং এমনও কথা আমরা শুনি যে পেশাবের পরে ঢিলা নেয় না ওই ইমামতি যদি করেন উনি ওনার পিছনে নামাজই হবে না এমন কথা বলা ঠিক হবে না কারণ সমস্ত ইমামের ইমাম যিনি কে আমাদের প্রিয় হাবিব মাহমুদুর রাসেল্লা সাল্ল সাল্লাম শুধু পানি ব্যবহার করে উনি তো নামাজ পড়িয়েছেন তার পিছনে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা সাহাবা এখলাম তারা নামাজ পড়েছেন তাদের যদি নামাজ হয় তা আমাদের হবে না এজন্য বলবো প্রিয়জনে করতে পারেন তবে আদব লক্ষ্য রাখবো লজ্জাসরমের লক্ষ্য রাখবো অপ্রিয় আমরা যেন এটাকে বাধ্যবাধ্যকতা এবং অন্যের প্রতি চাপিয়ে দেওয়া আমরা মনে না করি في هذا المصر ، فهي المغير بن شعبه وعن المغير بن شعبه رضي الله تعالى عنه قال <سؤال> قال لي رسول الله صلى الله عليه وسلم خد الاداوة فانطلق حتى توار عني فقض حاجته متفقنا علي مغير بن شعبه تكبر نفسه الله النبي عليه الصلاة والسلام أمامك بولن خد الاداوة بشكل كبير هذه المغير بن شعبه ওই পানির বর্তন বাটি বা ঘটি সেই যোগে যা ছিল বললেন মহিরাবির শোভা আল্লাহ নবীর এটা সাথে নাও নেও এটা ফান্তালাকা হাত্তা আন্নি আল্লাহ নবীর আদবের বর্ণা দিচ্ছেন মহিরাবির সোভা আল্লাহ নবীর চলতে লাগলেন চলতে চলতে অনেক দূর আমার চক্ষর নাগালের বাইরে হয়ে গেলেন হাত্তা তাওয়ার আন্নি আমি আর তাকে দেখতে পাই না কই আল্লাহ কোথায় গেলেন মানে আমার চোখের আড়ালে হয়ে গেলেন এত দূর গেলেন সেটা হয়তো কোনো গাছের বা কোনো পাহাড়ের বা যে কোন উজমুট কথা আমি আর তাকে দেখতে পাচ্ছিলাম না ফাঁকা দা হা যা এরপরে তিনি কি করলেন তার এখানে আমরা কি পেলাম যে পানির বর্তন নিতে বলেছে ঢিলা দিতে কিন্তু পারেন নাই ঠিক না আগের হালসের সঙ্গে মিল আছে আনাসলা জেলা তার সঙ্গে আর কি তিনি অচক্ষু আড়ালে হয়ে গেলেন এখন চক্ষু আড়ালটা আপনার ঘরের সঙ্গে অ্যাটা বাথরুম সুন্দর বা বাইরে বা কোনো পাহাড়ের পিছনে वेको मोट कथा एम जगह बसते जो क्यों देखते ना पाए अनेस देखी ग्रामगंज मानूष रास्ता दिए गाड़ी चलते मानस चलते पशे बस गल जंगलझाड़े बाई देखते मोट कथा मैंने रखते जे पेशा पायखाना करार समय मानूष जाते देखते ना पाए बड़ खेल रखते जो भाव हेको भाव আমাদের মনে রাখতে হবে মানুষ যদি দেখতে পাই নিঃসন্দেহে একটি অন্যায় হবে এবং এই আল্লাহ বন্ধুগণ আমরা এ পর্যায়ে এ পর্বের একেবারে শেষ লগ্নে পৌঁছে গিয়েছি যে হাদিসটা আমরা ইতিমধ্যে আপনাদের কাছে পড়েছি এ হাদিসটার বাকি অর্থ এর থেকে আমরা কী শিখলাম আমরা পরবর্তী পর্বে পূর্ণ করব সেই ওয়াদা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করি আপনারা পরবর্তী পর্বে আমাদের সঙ্গে থাকবেন এ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে কবুল করে নিন আল্লাহ রব্বুল আলমিন কোরআনসন্নার আলোকে আপনাদের জীবন গড়ার তফিক দান করুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আরহামাক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 তিনি ছাড়া কোনুদ নেই কাউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার প্রায় সাড়ে এগারোটায় সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় জানার জন্য এটি পবিত্র কোরআন এর একশো বারো নম্বর সুরা আয়াত নাম্বার এক থেকে চার কল আহাদ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 হাদিস নাম্বার পাঁচশো তেত্রিশ নবজি সাল্লা সাল্লাম বলেছেন পবিত্র কোরআনের